বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্লাহ হির আলমিন ওসলত ওসলাম আল আশরফিল মুরসলিন নবীন মুহম্মদ ও আল আলহি ওসহি আজমাইন ওবাদ আসসালামু আলাইকুম ওরি বাকু সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আমরা শিক্ষার উপরে আলোচনা করছি এলএমের উপরে আলোচনা করছি আজকে আমরা আলোচনা করব যে যারা জ্ঞান অন্বেষণ করেন যারা ছাত্র বা ছাত্রী তাদের কি বৈশিষ্ট্য থাকা দরকার আমরা জানি যে এই দুনিয়ায় যারা যে প্রফেশনে আছেন প্রত্যেকটা প্রফেশনের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে যারা বিভিন্ন ধর্মের আছেন তাদের কিছু বৈশিষ্ট্য আছে আমরা নিজেরা একই মানুষ আমরা যখন ঘরে থাকি আমাদের একটা স্টাইল আছে আমরা যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাই তখন একটা স্টাইল থাকে আমরা যখন বাজারে যাই তখন হয়তো আর একটা স্টাইল থাকে অর্থাৎ প্রত্যেকটা কাজের প্রত্যেকটা স্থানের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে যেহেতু আমরা মুসলমানরা সবাই ছাত্র এবং ছাত্রী আমরা সবাই শিক্ষার্থী আমরা সবাই জ্ঞানের পিপাসু আমরা সবাই জ্ঞান অন্বেষণ করি আমাদের এটা জানা দরকার যে একজন জ্ঞান পিপাসু হিসাবে কি কি বৈশিষ্ট্য আমার থাকা দরকার তার কারণ হলো যদি আমরা এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে না আনতে পারি তাহলে সার্থকভাবে আমরা জ্ঞান অন্বেষণ করতে পারবো না এবং এটা জানার জন্যে আমাদের ফিরে যেতে হবে পাক রসুলে পাকসালসাল্লামের কাছে এবং তার সাহাবাদের কাছে যারা আল্লা নব্বের কাছ থেকে সরাসরি জ্ঞান নিয়েছিলেন তাদের ভিতরে কি যোগ্যতা ছিল এগুলো আমাদের জানা দরকার যদি আমরা জেনে আমাদের নিজেদের জীবনে আমল করতে পারি তাহলে সত্যিকার অর্থেই আমরা এমন শিক্ষার্থী হব যে শিক্ষার্থীরা ফেরেস তাদের ডানার যে আশ্রয় বা ছোঁয়া সেটা পাবে যে শিক্ষার্থীদের জন্য এই দুনিয়া এবং আসমানের সবাই তার জন্য দয়া করবে এমনকি সমুদ্র ও সমুদ্রের মাছও তাদের জন্য দয়া করবে সময়ত ভাই বোনেরা সর্বপ্রথম আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো। যে ছাত্র এবং ছাত্রীর নিজস্ব কিছু কোয়ালিটি থাকা দরকার তার নিজের সাথে এর ভিতরে একটা অত্যন্ত কমান অত্যন্ত সাধারণ সেটা হলো এ খ্লাস আমাদের ভিতরে সিনসিয়ারিটি থাকতে হবে আমি যে কেন জ্ঞান উন্বেষণ করছি এই জিনিসটা আমার কাছে সব সময় পরিষ্কার থাকতে হবে আমার প্রতিটা পদে পদে এই কথার জন্য আমার মনে আসে যে আমি জ্ঞান উন্বেষণ করছি আল্লা সুবাহন তালার দিনকে জানার জন্যে দিনকে বোঝার জন্যে এই যোগ্যতাটা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমাদের তলবুল অ্যাল সিকিং নলেজ জ্ঞান অন্বেষণ করা আসলে সফল হবে না আমরা যে যতটুকুই জ্ঞান অর্জন করি না কেন আমাদের যদি এই কোয়ালিটিটা আমাদের থাকে তখন বাকি কোয়ালিটিগুলো আনা সহজ হয়ে যাবে সমীত ভাই বোনেরা এরপরের কোয়ালিটি থাকা দরকার সততা অসুদ এই দুনিয়ায় যারাই সফল হয়েছেন তারা কিন্তু সততা দিয়েই হয়েছেন সততা বলতে কি বুঝায় সেটা হল আমি যতটুকু জানি সেটা সত্যভাবে বুঝা এবং বলা আমি যেভাবে জানছি সেটা সত্যভাবে সঠিকভাবে জানা আমি একথাটা এই জন্য বলছি আমাদের সমাজে জ্ঞানের ক্ষেত্রে যেভাবে অসতার বিস্তৃতি ঘটেছে এটা আমাদের জন্য একটা বিপর্যয় একটা মহা বিপদ। মুসলমানরা কেন এই অসৎ পথে জ্ঞানের রাজ্যে চলবে স্কুল কলেজে মাদ্রাসায় পরীক্ষায় নকল হয় কোনো মুসলমান কোন পরীক্ষায় নকল করতে পারে না সেটা স্কুলের ছাত্রী হোক বা মাদ্রাসার ছাত্রী হোক প্রত্যেকেই সৎ হতে হবে আপনারা হয়তো মনে করতে পারেন যে আমাদের দেশে একটা কালচার হয়ে গিয়েছে এটা সত্য এই কালচার আমাদেরকে ভাঙতে হবে এই কালচার কেন আসলো আমরা মুসলমান আমরা ধর্মভীরু যারা ধর্মভীরু যারা মুসলমান তাদের ভিতরে এই কালচার আসতে পারে না তার কারণ হলো এই দুনিয়ায় আপনি মানুষের সাথে বিশ্বাসঘাতক করতে পারেন কিন্তু জ্ঞানের সাথে কোনো দিন বিশ্বাসঘাতকতা করা যায় না এক ছাত্র সে একটা পরীক্ষায় একটা প্রশ্নের উত্তর শুদ্ধ লিখে তারপরে আবার কেটে দিয়েছে আমার একজন সহকর্মী তার সেই খাতাটা দেখছিলেন মার্ক করছিলেন তুমি যখন মার্ক করেন দেখেন যে ছেলেটা সঠিক উত্তর দিয়ে আবার কেটে দিয়েছে তো তখন তাকে ডাকলেন বাবা তুমি যে এটা যে উত্তরটা দিয়েছিলে তো ঠিক ছিল এটা তুমি কেন কেটে দিলে তখন ছিল এটা বললো স্যার পরীক্ষায় আমি যখন লিখছিলাম তখন আমার পাশে যে ছাত্র ছিল সে ছাত্রটা এই উত্তরটা মুখে বলছিল ছিল। আমি সেটা শুনে ফেলি শুনে ফেলে আমি উত্তরটা লিখি অথচ আমি উত্তরটা জানতাম না কিন্তু পরে যখন আমার মনে হলো যে আমি উত্তরটা জানি না কিন্তু তার কাছ থেকে শুনে লিখলাম এটা তো একটা চিটিং হলো অসতার কাজ হলো একটা এক ধরনের নকল হলো তো এটা মনে করে আমি আবার কেটে দিয়েছি চিন্তা করতে পারলেন এই ছেলেটা ক্লাস এইটে পড়ে সে একটা মুসলমান ছেলে আমরা আমার কলেজে বা স্কুলে যখন পরীক্ষা নিই তখন সেখানে কোনো পুলিশ থাকে না কিন্তু কোনো ছাত্র বা শিক্ষক নকল করা নকলে সহযোগিতা করার কথা তারা চিন্তাও করতে পারে না সময় তো ভাই বোনেরা আমি ব্রিটেনে আমার আরাক এক ছাত্রবন্ধুকে পেয়েছিলাম তিনি মুসলমান খুব ভালো পড়ুয়া নিয়মিত ক্লাস করেন কিন্তু পরীক্ষার সময় তিনি পরীক্ষা দিতে আসলেন না তো পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি তো পরীক্ষা দিলেন না কারণ কি এত কষ্ট করলেন তো তিনি বললেন যে ভাই বিশ্বাস করেন আমি এখানে পড়তে এসেছি কোনো সার্টিফিকেট নেওয়ার জন্য পড়তে আসি নাই আমি শুধু জ্ঞান অর্জনের জন্য এসেছি যার কারণে আমি ইচ্ছে করে পরীক্ষা দিই নাই তখন আমি বললাম যে এটা তো একটা সিস্টেম উনি বললেন যে আমি জানি তারপর আমি চাই না আমার নিয়তটা এখানে যেটা ছিল সেই নিয়তের ব্যাঘাত ঘটুক কারণ আমি যদি সার্টিফিকেটের জন্য পড়ি ডিগ্রির জন্য পড়ি তাহলে আমার এখলাস নষ্ট হবে এটা অবশ্য সব ক্ষেত্রেই করা যাবে না কারণ যেহেতু এখন সার্টিফিকেটেরও দরকার আছে আপনি যে যোগ্যতা অর্জন করেছেন সেটা দেখার একটা বাহ্যিক প্রমাণ হলো আপনার সার্টিফিকেটে তবে এটা ঠিক তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন কোনো গুনাহের কাজ করেননি বরং তিনি যে এখলাসের সাথে জ্ঞান অর্জন করেছেন তারই একটা প্রমাণ আল্লাহ পাকের কাছে দিলেন সমানিত ভাই বোনেরা যারা জ্ঞানের ছাত্র এবং ছাত্রী হবেন তাদেরকে আমানার দ্বার হতে হবে আমার দ্বার মানে হল তার উপরে যে দায়িত্ব দেওয়া আছে সে দায়িত্ব তাকে পালন করতে হবে আল্লাহ আল্লাপাক আপনাকে দায়িত্ব দিয়েছেন শেখার এই শিখার কাজটা আপনার উপরে ফরজ সুতরাং এই ফরজ কাজকে আদায় করার জন্যে এর দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে আমরা অনেককে দেখি তারা বিভিন্ন সময় ফ্যামিলিকে দোষ দেন তারা অনেক সময় পিতামাতাকে দোষ দেন অনেক সময় পরিবেশকে দোষ দেন অনেক সময় স্কুলকে দোষ দেন অনেক সময় শিক্ষককে দোষ দেন দোষ দিয়ে আপনি নিজেকে হয়তো একটু মুক্ত করতে পারলেন নিজে একটু শান্তি অনুভব করতে পারলেন কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে আপনিই তো মূর্খ থেকে গেলেন কারণ এই শেখার দায়িত্ব ছিল আপনার যদি এই দায়িত্ব আমরা ভালো করে বুঝতাম তাহলে আমরা নিজেরাই খুঁজে বের করতাম যে কোথায় গেলে জ্ঞান পাওয়া যাবে আপনারা আগেও শুনেছেন সাহাবাদের ভিতরে হাজর যাবে রহ সিরিয়ায় গেলেন শুধু এইটা জেনে যে সেখানে একজন সাহাবি ছিলেন যার কাছে একটা হাদিস আছে যে হাদিসটা অন্য কাছে নাই তো তিনি মনে করলেন যে আমি মৃত্যুরা আগে হাদিসটা যদি না জেনে যাই তাহলে আমার মনের ভিতরে দুঃখ থেকে যাবে এই জ্ঞান জানার আমানাত তিনি পালন করার জন্যে নিজে ক্রিয়াতে যান যারা জ্ঞানের অন্বেষণকারী হবেন তাদের প্রত্যেকের ভিতরে এই সেন্স অফ আমানা থাকতে হবে সমত ভাই মনেরা জ্ঞান অনুষ্ঠানকারীদের ভিতরে আরেকটা জিনিস থাকতে হবে সেটা হল মৌলিকত্ব এই মৌলিকত্ব যদি না থাকে তাহলে আমরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারব না আমরা এখন একটু ব্রেকে যাব ব্রেকের পর এই যে জ্ঞানের ক্ষেত্রে মৌলিকত্বকে কে বিষয়ে আরও আলোচনা করব। ততক্ষণে কিন্তু আপনারা আমাদের সামনেই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু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 आसन रसुल्लामेर रेखे जावा श्रवणर मध्यमे निजे ईमान तुम ए रियाजाली दर्शे थकून देखाजी आज रत साढ़े एगारोटे और एगारोटाय भारत पीस टी बांगल्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 We have a unique presentation for you to uplift your Iman, to enrich your heart, and to nourish your soul. As-salamu wa rahmatullahi wa barakatuh. Having a good character is not a goal. Having a good character is a process. So most certainly, you have in the Messenger of Allah an excellent pattern of behavior. No one is to be worshiped other than Allah The glorious Quran says, Allah SWT has created everything from water. Islam is the haqq and time will prove that. No Muslim is a Muslim. If he does not believe in Jesus Christ, peace be upon him. Principles of a Great Vision. Deekhoon Islami Durudrishti. Parabarthi Anushtham. Peace TV Bangalaya. -hmm. Mmm, -hmm. আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলত ওসলাম মুরসলী নিবীন মুহাম্মদ ওয়াল আলহি ওসহি আজমাইন ওবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক ভাই বোনেরা বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আমরা আলোচনা করছিলাম আমি ব্রিটেনে আমার আরাক ছাত্র বন্ধুকে পেয়েছিলাম তিনি মুসলমান খুব ভালো পড়ুয়া নিয়মিত ক্লাস করেন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 এই শেখার দায়িত্ব ছিল আপনার যদি এই দায়িত্ব আমরা ভালো করে বুঝতাম তাহলে আমরা নিজেরাই খুঁজে বের করতাম যে কোথায় গেলে জ্ঞান পাওয়া যাবে সুফান আল্লাহ আজিম আপনারা আগেও শুনেছেন সাহাবাদের ভিতরে হাজর যাবে রদি আল্লাহ তাল আনহ সিরিয়ায় গেলেন শুধু এইটা জেনে যে সেখানে একজন সাহাবি ছিলেন যার কাছে একটা হাদিস আছে যে হাদিসটা অন্য কারোর কাছে নাই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 সেটা হল মৌলিকত্ব এই মৌলিকত্ব যদি না থাকে তাহলে আমরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারব না যে যারা জ্ঞানের অন্বেষণকারী হবেন তাদের কি কি গুণ থাকা দরকার আমরা বলছিলাম যে তাদের একটা গুণ থাকা দরকার মৌলিকত্ব এই মৌলিকত্ব বলতে আমরা বুঝাই যে প্রত্যেকেই নিজে নিজে কিছু ইউনিক কিছু বুঝার এবং দেওয়ার মানসিকতা থাকতে হবে জ্ঞান মানে কিন্তু এটা নয় যে আপনি শুধু কিছু মুখস্থ করবেন অন্যের কাছ থেকে কিছু শুনবেন এবং তোতা পাখির মতো আওড়াবেন এটা কিন্তু আসলে জ্ঞান নয় আল্লাহ নবী সাহাবারাও কিন্তু সেটা করেন নাই তারা কোরআন শরীফ মুখস্থ করেছিলেন কিন্তু এই কোরআন শরীফ নিয়ে প্রত্যেকে নিজে নিজের মতো গবেষণা করতেন এমনি আব্বাস রদি আল্লাহ তাল তিনি কোরআন শরীফ গবেষণা করতেন তার জ্ঞান অনুযায়ী অন্য সাহাবারা যারা ছিলেন আবদুল্লাবিনী মাস ফর এক্সাম্পল আব্দুল্লাবনে অমর রদি আল্লাহ তালা আনহ তারা কিন্তু আবদুল্লাহ ইবনে আব্বাস যা করেছেন হুবহু সেই কাজটা করেন নাই একই কোরআন নিয়ে প্রত্যেকেই নিজ নিজ যোগ্যতা অনুযায়ী তারা গবেষণা করেছেন ঠিক হাদিস নিয়ে আবু হরাই রি আল্লাহ তালা আনহ তিনি নিজের পদ্ধতিতে তিনি হাদিস মুখস্ত করতেন এবং অন্যান্য সাহাবারাও হাদিস মুখস্ত করতেন কিন্তু আবু হরদি আল্লাহ তাল আনহর একটা নিজস্ব বৈশিষ্ট্য ছিল ইসলাম এই বিষয়টাকে খুবই উৎসাহিত করেছে প্রত্যেক ছাত্র ছাত্রীকে মনের ভিতরে এই বিষয়টা আনতে হবে যে আমি একটা ইউনিক সত্তা আল্লামার ভিতরে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন এবং জ্ঞানের ক্ষেত্রেও আমাকে ঠিক সেরকম স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে আমাকে সামনে এগোতে হবে যারা জ্ঞানের অন্বেষণকারী হবেন তাদেরকে ভার ভারসাম্যতার যোগ্যতা থাকতে হবে শেখার ভারসাম্য লেখার ভারসাম্যতা বলার ভার ভারসাম্যতা এগুলো সব তাকে থাকতে হবে অনেকে দেখা যায় তারা খুব পড়ুয়া তারা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন না এটা কিন্তু আবার খুব খারাপ রসুল্লাহ সাল্লাম একাদেশে বলেছেন যে তোমার দেহের প্রতি তোমার অধিকার আছে তোমার পরিবারের প্রতি তোমার অধিকার আছে তোমার প্রতি তোমার পরিবার অধিকার আছে সুতরাং আমরা যারা জ্ঞানের অন্বেষণকারী আমাদের কিন্তু সব দিকে চোখ খোলা রাখতে হবে এবং সর্বক্ষেত্রে আমাদের একটা ব্যালেন্স রক্ষা করতে হবে এটা হলো আদব এরপর আমরা যাব যারা জ্ঞানের অন্বেষণকারী হবেন তারা ওলামাদের সাথে রকম আদব রক্ষা করবেন শিক্ষকদের সাথে কিরকম আদব রক্ষা করবেন আধুনিক যুগে স্কুল কলেজে দেখা যায় যে ছাত্র এবং শিক্ষকদের সম্পর্ক অনেকটা ব্যবসায়িক সম্পর্কের মতো হয়ে গিয়েছে এটা কিন্তু কখনোই ছিল না ইসলামের ছাত্র এবং শিক্ষকের মর্যাদা হলো এত গভীর এত শ্রদ্ধাপূর্ণ যেটা পিতা মাতার আমরা এই কালচার থেকে আসলে অনেক দূরে সরে যাচ্ছি যদি আমাদের ছাত্র ছাত্রীদের ভিতরে এই সম্মানবোধটা জাগিয়ে তুলতে পারি তাহলে তারা কথাবার্তায় চাল চলনে তারা সম্মান রাখবে এই সম্মান রাখার অর্থ কিন্তু এই না যে শিক্ষকের সাথে কথা বলা যাবে না আলস্ত হয়ে থাকতে হবে শিক্ষক যা বলবেন শুধু তাই শুনতে হবে এটা কিন্তু ঠিক না রসুল্লাহ সাল্লাম ছিলেন মহান শিক্ষক কিন্তু অনেক বিষয়ে তার ছাত্র এবং ছাত্রীরা প্রশ্ন করেছে এ রসুল্লাহ আপনি এটা করেছেন কিন্তু এটা কি এই জন্য করেছেন যেমন রসুল্লাহ সাল্লাম নামাজ পড়লেন সফর হট করে পড়লেন চার রাখাতের জায়গায় দুই রাখাত পড়লেন এক সাহাবা বললেন ইয়ারসুল্লাহ আপনি যে নামাজ দুই রেকাত পড়লেন আপনি কি এটা ভুলে গেছেন নাকি অন্য কোনো ব্যাপার আছে দেখেন কত সুন্দর একটা অ্যাপ্রোচ যখন প্রশ্ন করতে হবে তখন এমনভাবে করতে হবে যেটা আক্রমণাত্মক না হয় আমরা সবসময় আমাদের ছাত্রদেরকে উৎসাহ দিই যে তোমরা টিচারকে চ্যালেঞ্জ করো টিচার যা বলেছেন সেটা সঠিক কিনা ছাত্রদেরকে যাচাই করতে দিন কিন্তু এটা হবে সম্মানের সাথে যারা শিক্ষককে সম্মান করে না তারা এলিমকে সম্মান করে না জ্ঞানকে সম্মান করে না আর যারা জ্ঞানকে সম্মান করে না তারা নিজেদেরকে সম্মান করে না সুতরাং যদি আমরা নিজেরা নিজেদেরকে সম্মান করতে চাই যদি আমরা নিজেরা সম্মানিত হতে চাই তাহলে যেমনভাবে আমাদের জ্ঞানকে সম্মান করতে হবে ঠিক ওই রকম যারা আমাদেরকে জ্ঞান দেন শিক্ষক তাদেরকেও সম্মান করতে হবে এবং এই সম্মান হবে কথায় কাজে ওঠা বসায় সর্বক্ষেত্রে এবং যিনি আমাকে জীবনে একবার শিক্ষা দিয়েছেন তিনি কিন্তু সারা জীবন আমার জন্য শিক্ষক আমরা এই জীবনে কত শিক্ষক পেয়েছি দেখেন এটা একটা মুসলিম সোসাইটি আমরা আগেই বলেছিলাম যে আমরা প্রত্যেকের ছাত্র প্রত্যেকের শিক্ষক আপনি আমার কাছ থেকে শিখছেন আমি আপনার কাছ থেকে শিখি সুতরাং যদিও আমি প্রাতিষ্ঠানিক শিক্ষক নয় আপনার কিন্তু যেহেতু আপনি আমার কাছ থেকে হয়তো কিছু শিখছেন আপনি আমাকে যেভাবে সম্মানের সাথে দেখবেন আমি যখন আপনার কাছ থেকে শিখব তখন আমিও আপনাকে ওরকম সম্মান করব। ঠিক এইভাবে প্রত্যেকে যদি আমরা একে অপরকে সম্মান করি তাহলে পুরো সমাজটা কিন্তু সম্মানে ভরে যাবে রেসপেক্টে ভরে যাবে এবং এইভাবেই একটা ইসলামী সমাজ অত্যন্ত সুন্দর এবং চমৎকার হয়ে বেড়ে ওঠে সময় তো ভাই বোনেরা এরপরে আমাদের হলো যারা জ্ঞানের অন্বেষণকারী হবেন তাদের সাথে কিছু আদব আছে এই আদবের ভিতর একটা হলো। যে সঠিক সহপাঠী এবং বন্ধু নির্বাচন করা আজকাল আমাদের প্রজন্মর ভিতরে এই জিনিসটা দেখা যায় যে তারা সঠিক বন্ধু নির্বাচন করতে পারে না কোন বন্ধুর দ্বারা উপকার হবে এবং কোন বন্ধু দ্বারা অপকার হবে তারা অনেক সময় বুঝতে পারে না কিন্তু যদি সত্যিকার অর্থেই কেউ জ্ঞানের সঠিক উন্বেষণকারী হতে চান তাকে কিন্তু সঠিক বন্ধু নির্বাচন করতে হবে এবং আপনি যখন শিখবেন আপনার দায়িত্ব হবে আপনার বন্ধুদেরকে জ্ঞানের কাজে সহযোগিতা করা কারণ আপনি যদি জ্ঞানের কাজে বন্ধুকে সহযোগিতা করেন তাহলে অটোমেটিকলি আল্লাহ আপনার জ্ঞান বাড়িয়ে দেবেন একটা কথা আছে যে এই দুনিয়ায় আপনি যা কিছু দেন অন্যকে দিয়ে দেন কমে যায় কিন্তু জ্ঞান আপনি যতই দিবেন এটা তত বাড়ে সুহান আল্লাহ আজিম আপনি জ্ঞান আপনি যা শিখছেন যদি মানুষকে শেখান এবং এই শিখানোর কারণে আপনার জ্ঞান আরও বেড়ে যাবে এটা কিন্তু সর্বক্ষেত্রে শুধু নামাজার ক্ষেত্রে না আপনি যদি ভালো লিখতে পারেন কীভাবে লেখেন অন্য কে শেখান এর কারণে কিন্তু আপনার সম্মান বাড়বে আপনার অনুপ্রেরণায় আপনার শিক্ষা তারা যদি কোনো ভালো লেখা লেখে এবং ওই লেখা পড়ে যদি কেউ সুপথ পায় আল্লাহর পথে আসে হেদায়ত পায় তাহলে তার যত সব সেই সব আপনার আমল নামায় লেখা হবে সুফান আল্লাহ এইভাবে আমাদের উচিত হবে আমাদের আশেপাশে যারা শিক্ষার্থী আছেন তাদেরকে সহযোগিতা করা আমি সবসময় একটা কথা বলি আমরা সবাই চাই একটা ফুলের বাগান গার্ডেন অফ ফ্লাওয়ার্স আর গার্ডেন অফ ফ্লাওয়ার্স হতে গেলে কিন্তু আসলে একটা ফুল দিয়ে হয় না আপনি যদি ভালো ছাত্র বা ছাত্রী হন আপনি যদি একটা সুন্দর জ্ঞানের পরিবেশে থাকতে চান তাহলে আপনার আশেপাশে আরো লোকজনদেরকে কিন্তু জ্ঞানই বানাতে হবে আসুন আল্লাপাক আমাদেরকে এলমে শারিফ ধরে রাখার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আমিনা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম বরহমুল্লি হ তের শাঠিক বেবোহর করা হলে পরকালে এর পরিপূর্ণ পুরেপুর্ন পাওয়া যাবে যা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 जकत दान अर्थ परफ आई अलर बैंक छाचल्लिसम जी पोस्ट एक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 জায়গায় জানতে ছোট বড় ভুল হতে পারে শেখ বদরুদ্জান তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রায়শ্চিত করে মহান আল্লাহ তাদের নিশ্চয় মাফ করেন শুধু পিস টিভি বাংলায় দেখুন তো ইস্তেকফার প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায় তার আপন কক্ষ পথে আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমদুল্লাহ সব আলোচনা এখানে চলে আসতে পারে सकल सृष्टिजगत मालिक तुम जा मजबूत कर देवे ईमान कुरान और आधुनिक विज्ञान आज रत साढ़े दस टाय बांगे और दस टाय भारत पीस टी बांगल